أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دائم اي پرم دائلو اللارن امين عن الانفال قل الانفال لله والرسول فاتقوا الله واصلحوا ذات بينكم লোকে তোমাকে যুদ্ধলব্ধ সম্পদ সম্বন্ধে প্রশ্ন করে বলো যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ এবং রাসুলের সুতরাং আল্লাহকে ভয় করো এবং নিজেদের মধ্যে সদ্ভাব স্থাপন কর এবং আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হও মুমিন তো তাহারাই যাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয় এবং যখন তাহার আয়াত তাহাদের নিকট পাঠ করা হয় তখন উহা তাহাদের ইমান বৃদ্ধি করে এবং তাহারা তাহাদের প্রতিপালকের উপরেই নির্ভর করে যারা কায়েম করে এবং আমি যাহ দিয়েছি তাহা হইতে ব্যয় করে তাহারাই প্রকৃত মুমিন। তাহাদের প্রতিপালকের নিকট তাহাদেরই জন্য রহিয়াছে মর্যাদা ক্ষমা এবং সম্মানজনক জীবিকা ইহা এইরূপ যেমন তোমার প্রতিপালক তোমাকে ন্যায়ভাবে তোমার গৃহ হইতে বাহির করিয়াছিলেন অথচ মুমিনদের একদল ইহা পছন্দ করে নেই সত্য স্পষ্ট ভাবে প্রকাশিত হওয়ার পরও তাহারা তোমার সঙ্গে বিতর্কে লিপ্ত হয় মনে হইতেছিল তাহারা যেন মৃত্যুর দিকে চালিত হইতেছে আর তাহারা যেন উহা প্রত্যক্ষ করিতেছে স্মরণ করো আল্লাহ তোমাদের কে প্রতিশ্রুতি দেন যে দুই দলের এক দল তোমাদের আয়ত্তাধীন হইবে অথচ তোমরা চাইতেছিলে আর যে তিনি সত্যকে তার বাণী দ্বারা প্রতিষ্ঠিত করেন এবং কাফিদেরকে নির্বুল করেন এই জন্য যে তিনি সত্যকে সত্য ও প্রতিপন্ন করেন যদিও অপরাধীরা ইয়া পছন্দ করে না স্মরণ কর যখন তোমরা তোমাদের প্রতি বালকের নিকট সাহায্য প্রার্থনা করিয়াছিলে তখন তিনি তোমাদেরকে জবাব দিয়েছিলেন আমি তোমাদেরকে সাহায্য করিব এক সারা যাহারা একের পর এক আসিবে আল্লাহ করেন কেবল শুভ সংবাদ দেওয়ার জন্য এবং এই উদ্দেশ্যে যাহাতে তোমাদের চিত্ত প্রশান্তি লাভ করে এবং নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞা মিও ليطهركم به ويذهب عنكم رجز الشيطان وليربط على قلوبكم ويثبت به الأقدام স্মরণ কর তিনি তাহার পক্ষ হইতে স্বস্তির জন্য তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করেন এবং আকাশ হইতে তোমাদের উপর বাড়ি বর্ষণ করেন উহা দ্বারা তোমাদেরকে পবিত্র করিবার জন্য তোমাদের মধ্যে হইতে শয়তানের কুমন্ত্রণা অপসারণের জন্য তোমাদের হৃদয় দৃঢ় করিবার জন্য এবং তোমাদের পা স্থির রাখিবার জন্য فَتَبِّتُ الَّذِينَ آمَنُوا سَأُنْقِي في قُلُوبِ الَّذِينَ كَفَرُوا الرَّعْبِ فَضْرِبُوا فَوْقَ الْأَعْنَاقِ وَضْرِبُوا مِنْهُمْ كُلَّ بَنَانِ شرون کرو تمہا در پرثی بالوك فرشتہ করেন। আমি তোমাদের دش کریں آمیں تمہا در سنگیا چھی شتران যারা কুফরি করে আমি তাদের তাহাদের ফিতির সঞ্চার করিব সুতরাং তোমরা আঘাত করো তাহাদের স্কন্ধে ও আঘাত কর তাদের প্রত্যেক আঙ্গুলের অগ্রভাগে आल्लासुलर बिरोधिता करो शिदने सूतरा आश्वाद ग्रहण करफिर दो चुके शि যখন কাফির বাহিনীর সম্মুখীন হইবে তখন তোমরা তাদের পৃষ্ঠ প্রদর্শন করিবে না فقد باء بغضب من الله وما مأواه جهنم وبئس المصير شدিন যুদ্ধ কৌশল অবলম্বন কিংবা দলে স্থান না ও ব্যতীত কেউ তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করিলে সে তো আল্লাহর বিরাগ ভাজন হইবে এবং তার আশ্রয় জাহান্নাম আর উহা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল তোমরা তাহাদের কে হত্যা করো নাই তোমরা তাহাদেরকে হত্যা করিয়াছেন এবং তুমি যখন নিক্ষেপ করিয়াছিলে তখন তুমি নিক্ষেপ করো নাই আল্লাহ নিক্ষেপ এবং ইহা মুখ হইতে উত্তম রূপে পরীক্ষা করিবার জন্য আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞান ইহাই তোমাদের জন্য আল্লাহ কা্র দুর্বল করেন وَإِن تعودون عد ولن تغني عنكم فئتكم شيئا ولو كثرت وأن الله مع المؤمنين তোমরা মীমাংসা চাহিয়াছিলে তাহাতো তো তোমাদের নিকট আসিয়াছে যদি তোমরা পুনরায় কর তাতে আমিও পুনরায় শাস্তি দিব এবং তোমাদের দল সংখ্যায় অধিক হইলেও তোমাদের কোনো কাজে আসবে না এবং নিশ্চয়ই আল্লাহ মুমিনের সঙ্গে রইয়ছেন ও তাহার রাশিদের আনুগত্য কর এবং তোমরা যখন তাহার কথা শ্রবণ করিতেছ তখন উহা হইতে মুখ ফিরাইও না এবং তোমরা তাহাদের ন্যায় হইও না যাহারা বলে শ্রবণ করিলাম বস্তুত তাহারা শ্রবণ করে না আল্লাতম জীব সেই বধির ও মুখ যাহার কিছু বোঝে না আল্লাহ যদি তাহাদের মধ্যে ভালো কিছু দেখিতেন তবে তিনি তাহাদেরকে শুনাইতেন কিন্তু তিনি তাহাদেরকে শুনাইলেও তাহারা উপেক্ষা করিয়া মুখ ফিরাইত হে মোমিনগণ রাসুল যখন তোমাদেরকে এমন কিছুর দিকে আহ্বান করে যা তোমাদেরকে প্রাণবন্ত করে তখন আল্লাহ ও রাসুলের আহ্বানে এবং নিকট তোমাদেরকে একত্র করা হইবে তোমরা এমন ফিতনাকে ভয় করো যা বিশেষ করিয়া তোমাদের মধ্যে যারা জালিম কেবল তাহাদেরকে ক্লিষ্ট করিবে না এবং জানিয়ে রাখো নিশ্চয়ই আল্লাহ শাস্তি দেন কঠোর تَخَافُونَ أَنْ يَتَخَطَفَكُمُ النَّاسُ فَآوَاكُمْ وَأَيَّدَكُم بِنَصْرِهِ وَرَزَقَكُم مِّنَ الطَّيِّبَاتِ وَرَزَقَكُم مِّنَ الطَّيِّبَاتِ عَلَّكُمْ تَشْكُرُونَ شرণ করো তোমরা ছিলে অল্প শঙ্কক পৃথিবীতে তোমরা দুর্বল রূপে পরিগৃহীত হইতে তোমরা আশঙ্কা করিতে যে লোকেরা তোমাদেরকে অকস্মাৎ ধরিয়া লইয়া যাইবে অতএব তিনি তোমাদেরকে আশ্রয় দেন জীবিকা রূপে দান করেন যাতে তোমরা কৃতজ্ঞ হও মু रासुल विश्वास भंग करना तुम्हारे परस्पर विश्वास भंग कराखो तुम धन सम्पद और सन्तान संतो एक परीक्षा आल्ला निकट महा पुरस्कार रही है হে মোমিনগণ যদি তোমরা আল্লাহকে ভয় করো। তবে আল্লাহ তোমাদেরকে ন্যায় অন্যায় পার্থক্য করিবার শক্তি দিবেন তোমাদের পাপ মোচন করিবেন এবং তোমাদেরকে ক্ষমা করিবেন এবং আল্লাহ অতিশয় মঙ্গলময় وَاذْيَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا يُثْبِتُونَكَ أَوْ يَقْتُلُونَكَ أَوْ يُخْرِجُونَكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ স্মরণ করো কাফি যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাকে বন্দী করিবার জন্য হত্যা করিবার অথবা নির্বাসিত করিবার জন্য এবং তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহ কৌশল করেন আর আল্লাহই সর্বশ্রেষ্ঠ কৌশলী وإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا قَالُوا قَدْ سَمِعْنَا لَوْ نَشَاءُ لَقُلْنَا مِثْلَهَا لَوْ لقلنا مثل هذا إِنْ هَذَا إِلَّا أَسَاطِيرُ الْأَوَّلِينَ যখন তাহাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করা হয় তারা তখন বলে আমরা তো শ্রবণ করিলাম ইচ্ছা করিলে আমরা ইহার অনুরূপ বলিতে পারি ইহা তো শুধু সেকালের লোকদের উপকথা স্মরণ করো তাহারা বলিয়াছিল হে আল্লাহ ইহা যদি তোমার পক্ষ হইতে সত্য হয় तब पर आकाश होते प्रस्तर बर्षण करो कि मर्म शि दि एम नन जे तुम्हें मध्य थकिबे अथचंद के शस्ति दिवे एवं आल्लाम जेहारा क्षमा प्रार्थना करह शिवन এবং তাদের কি বা বলিবার আছে যে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না যখন তারা লোকদেরকে মসজিদুল হারাম হইতে নিবৃত্ত করে তারা উহার তত্ত্বাবধায়ক নয় কাবাগৃহের নিকট শুধু শীষ ও করতালি দেওয়াই তাহাদের সালাদ সুতরাং কুফরির জন্য তোমরা শাস্তি ভোগ করো আল্লাহর পথ হইতে লোককে নিবৃত্ত করার জন্য কাফি যা তাহাদের ধন সম্পদ ব্যয় করে তারা ধন সম্পদ ব্যয় করিতেই থাকবে অতপর উহা তাহাদের মনস্তাপের কারণ হইবে ইহার পর তারা পরাভূত হইবে এবং যাহারা কুফি করে তাহাদের কেমে ইহা এই জন্য যে আল্লাহ এবং কুজনাই ক্ষতিগ্রস্ত যারা কুফরি করে তাহাদেরকে বলো যদি তারা বিরত হয় তবে যাহা অতীত হয়েছে আল্লাহ তাহা ক্ষমা করিবেন কিন্তু তাহারা যদি অন্যায়ের পুনরাবৃত্তি করে তবে পূর্ববর্তীদের দৃষ্টান্ত তো রইয়াছে এবং তোমরা তাহাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকিবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং যদি তাহারা বিরত হয় তবে তাহারা যাহা করে আল্লাহ তো তাহার সম্যক দ্রষ্টা যদি তাহারা মুখ ফিরায় তবে জানিয়ে রাখো আল্লাহ তোমাদের অভিভাবক هو تو उत्तम اوبیভাব و قطو उत्तम شارজকারী وعلموا ان غنمتم من شيء فان لله خمسه وللرسول ولذ القربى واليتامى والمساكين وابن السبيل আরো জানিয়ে রাখো যুদ্ধে যাহা তোমরা লাভ করো তার এক পঞ্চমাংশ আল্লাহ রাসুলের রাসুলের স্বজনদের ইয়ীমদের মিসকিনদের এবং মুসাফিরদের যদি তোমরা ইমান রাখো আল্লাহে এবং তাহাতে যাহা মীমাংসার দিন আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করিয়াছিলাম যেই দিন দুই দল পরস্পরের সম্মুখীন হইয়াছিল এবং আল্লাহ সর্ববিশেষ শক্তিমান ولو تواعدتم لاختلفتم في الميعاد ولكن ليقضي الله امرا كان مفعولا ليهلك من هلك عن بينه ويحيى من حي عن بينه وان الله لسميع عليم শরণ করো তোমরা ছিলে উপত্যকার নিকট প্রান্তে এবং তারা ছিল দূর প্রান্তে আর উষ্ট্ররহি দল ছিল তোমাদের অপেক্ষা নিম্নভূমিতে मद्दे कुनु थे थे, तबे एई तुमा मद्दे पर चाहते तब यही सिद्धान सम्पर्धन मतभेद घटित क्यों जाह सम्पन्न करेह ध्वस हे से स्पष्ट प्रकाश है এবং যে জীবিত থাকিবে সে যেন সত্য সত্য স্পষ্ট প্রকাশের পর জীবিত থাকে আল্লাহ তো সর্বশ্রোতা स्मरण करो आल्लातारा संख्य अधिक तब तुम्हारा सहस हाराते युद्ध विषय निजे मध्य बिध सृष्टि करते क्योंकि आल्ला तुम्हारे रक्षा कर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 স্মরণ করো তোমরা যখন করে সম্মুখীন হইয়াছিলে তখন তিনি তাহাদেরকে তোমাদের দৃষ্টিতে স্বল্প সংখ্যক দেখাইয়াছিলেন এবং তোমাদেরকে তাহাদের দৃষ্টিতে স্বল্প সংখ্যক দেখাইয়াছিলেন যা ঘটিবার ছিল তা সম্পন্ন করিবার জন্য সমস্ত বিষয় আল্লাহর দিকেই প্রত্যাবর্তিত হয় যখন কোন দলের সম্মুখীন হইবে তখন অবিচল থাকি এবং আল্লাহ অধিক স্মরণ করিবে যাতে তোমরা সফল مع الصابرين* तुम्हारा आल्ला रसुलर आनुगत्य कर मध्य विवाद करा करोम साहस हार्ईव तुम्हारे शक्ति बिलुप्त हईब তোমরা ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন তোমরা তাহাদের ন্যায় হইও না যারা দম্ভ ভরে ও লোক দেখাইবার জন্য সিও হইতে বাইর হইয়াছিল এবং লোককে আল্লাহর পথ হইতে নিবৃত্ত করে তারা যাহ করে আল্লাহ তা পূর্বে তর ইন্ স্মরণ কর্যাবলী তাহাদের দৃষ্টিতে এবং বলিয়াছিল আজ মানুষের কেউই তোমাদের উপর বিজয়ী হইবে না আমি তোমাদের পাশেই থাকিব অতঃপর দুই দল যখন পরস্পরের সম্মুখীন হইল তখন সে পিছনে সরিয়া পড়িল ও বলিল তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক রইল না তোমরা যাহা দেখিতে পাও না আমি তো তাহা দেখি নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি আর আল্লাহ শাস্তি জানে কঠোর স্মরণ কর মুনাফিক ও অন্তরে ব্যাধি আছে তাহারা বলে ইহাদের দিন কে বিভ্রান্ত করিয়াছে কেউ আল্লাহর উপর নির্ভর করিলে আল্লাহ তো পরাক্রান্ত ও প্রজ্ঞা মিয়া তুমি যদি দেখিতে পাইতে ফিরিস্টাগন কাফিরদের মুখমন্ডলে ও পৃষ্ঠ দেশে আঘাত করিয়া তাদের প্রাণ হরণ করিতেছে এবং বলিতেছে তোমরা দহন যন্ত্রণা ভোগ কর ইহা তাহা তোমাদের হস্ত যা পূর্বে প্রেরণ করিয়াছিল আল্লাহ তো তাহার বান্দাদের প্রতি অত্যাচারী নন ফিরাউনের স্বজন ওয়াদের পূর্ববর্তীদের অভ্যাসের ন্যায় ইয়ারা আল্লাহর নিদ্দর্শন প্রত্যাখ্যান করে সুতরাং আল্লাহ ইয়াদের পাপের জন্য ইয়াদেরকে শাস্তি দেন নিশ্চয়ই আল্লাহ শুক্তিমান শাস্তি জানে কঠোর ইহা এজন্য যে যদি কোনো সম্প্রদায় নিজেদের অবস্থার পরিবর্তন না করে তবে আল্লাহ এমন নন যে তিনি যে সম্পদ দান করিয়াছেন উহা পরিবর্তন করিবেন এবং নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞাব ফিরাউনের স্বজন ও তাহাদের পূর্ববর্তীদের অভ্যাসের ন্যায় ইহারা ইহাদের প্রতিপালকের নিদর্শনকে অস্বীকার করে তাদের পাপের জন্য আমি তাহাদেরকে ধ্বংস করিয়াছি এবং ফিরাউনের স্বজনকে নিমজ্জিত করিয়াছি এবং তাহারা সকলেই ছিল জালিম আল্লাহর নিকট নিকৃষ্ট জীব তাহারাই যারা কুফরি করে এবং ইমান আনে না মধ্যে তুমি যাহাদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ তাহারা প্রত্যেকবার তাহাদের চুক্তি ভঙ্গ করে এবং তারা সাবধান হয় না বিচ্ছিন্ন করিয়া এমন ভাবে বিধ্বস্ত করিবে যাহাতে ওরা শিক্ষা লাভ করে যদি তুমি কোন সম্প্রদায়ের চুক্তি আশঙ্কা করো তবে আল্লাহ চুক্তিভঙ্গকারীদেরকে পছন্দ করেন না কাফিররা যেন কখনো মনে না করে যে তারা পরিত্রাণ আছে। নিশ্চিত তাহার মুমিনগণকে হতব্বল করতে পারবে না আন্দ দোনি আমা তুম ফ কমি সেইফিসাবিলফইলাুমল মলা তগলামন তোমরা তাহাদের মুকাবিলার জন্য যথাসাদ্্য আল্লাহর পথে তোমরা যা কিছু ব্যয় করবে উহার পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হইবে এবং তোমাদের প্রতি জুলুম করা হইবে না তাহারা যদি সন্ধির দিকে ঝুঁকিয়া পড়ে তবে তুমিও সন্ধির দিকে ঝুঁকিবে এবং আল্লাহর উপর নির্ভর করিবে তিনি সর্বশ্রতা সর্বজ্ঞ যদি তাহারা তোমাকে প্রতারিত করিতে চায় তবে তোমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি তোমাকে দ্বারা শক্তিশালী করিয়াছেন এবং তিনি উহাদের পরস্পরের হৃদয়ের মধ্যে প্রীতি করিয়াছেন পৃথিবীর যাবতীয় সম্পদ ব্যয় করিল তুমি তাহাদের হৃদয় প্রীতি স্থাপন করিতে না। क्यों आल्ला प्रीति स्थापन कर पर्रमशाली प्रज्ञाम हे नबी तुम्हारे और तुमसारी मुमिन आल्लाई जथेष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 काफिर विजयी हईबे कारण तहारा एम एक सम्प्रदाय जहाँ बोध शक्ति नई فان يكن منكم 100 صابره يغلبوا 200 وان يكن منكم 1000 ألف يغلبوا 2000 باذن الله والله مع الصابرين الله اكن تمہادر فار لاغوب کرিলেন তিনি অবগত আছেন যে তোমাদের মধ্যে দুর্বলতা তোমাদের মধ্যে এক শতজন ধৈর্যশীল থাকিলে তাহারা দুই শত জনের উপর বিজয়ী হইবে আর তোমাদের মধ্যে এক সহস্র থাকিলে আল্লাহর অনুজ্ঞা ক্রমে তাহারা দুই সহস্রের উপর বিজয়ী হইবে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন দেশে ব্যাপক ভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবীর জন্য সঙ্গত নয় তোমরা কামনা করো পার্থিব সম্পদ এবং আল্লাহ চান পরলোকের কল্যাণ আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পূর্ব বিধান না থাকলে তোমরা যাহা গ্রহণ করিয়াছ তর জন্য তোমাদের উপর মহাশাস্তি আপত্তিত হইত যুদ্ধে যাহ তোমরা লাভ করিয়াছ তাহা বৈধ ও উত্তম বলিয়া ভোগ করো এবং আল্লাহ ভয় করো আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু লাকুম হে নবী তোমাদের করায়ত্ত যুদ্ধ বন্দীদেরকে বলো আল্লাহ যদি তোমাদের হৃদয়ে ভালো কিছু দেখেন তবে তোমাদের নিকট হইতে যাহা নেওয়া হইয়াছে তাহা অপেক্ষা উত্তম কিছু তিনি তোমাদেরকে দান করিবেন এবং তোমাদেরকে ক্ষমা করিবেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু হকিম তারা তোমার সঙ্গে বিশ্বাস ভঙ্গ করিতে চাইলে তাহার তো পূর্বে আল্লাহ সঙ্গেও বিশ্বাস ভঙ্গ করিয়াছে অতঃপর তিনি তোমাদেরকে তাহাদের উপর শক্তিশালী যাহা ইমান আনিয়াছে হিজরত করিয়াছে নিজেদের জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিয়াৎ করিয়াছে আর যাহারা আশ্রয় দান করিয়াছে ও সাহায্য করিয়াছে তাহারা পরস্পর পরস্পরের বন্ধু আর যাহারা কিন্তু হিজরত করে নাই হিজরত না করা পর্যন্ত তাহাদের অভিভাবকের দায়িত্ব তোমাদের নাই আর দিন সম্বন্ধে যদি তাহারা তোমাদের সাহায্য প্রার্থনা করে তবে তাহাদেরকে সাহায্য করা তোমাদের কর্তব্য কিন্তু যে সম্প্রদায় ও তোমাদের মধ্যে চুক্তি রইয়াছে তাহাদের বিরুদ্ধে নয় তোমরা যাহা করো আল্লাহ সম্যক দ্রষ্টা وَالَّذِينَ كفروا بعضهم أَوْلِيَاءُ بَعْضُ إِلَّا تَفْعَلُوهُ تَكُنْ فتنة في فِي وفساد كبير كَبِيرٌ جارا کفری کريا چه تهارا پرش پر پرش پر بندو جو دی تمرا اوها نا کرو تب دیش فتنا و ببرج دکا যারা ইমান আনিয়াছে হিজরত করিয়াছে ও আল্লাহর পথে জিয়ত করিয়াছে আর যারা আশ্রয় দান করিয়াছে ও সাহায্য করিয়াছে তাহারাই প্রকৃত মুমিন তাদের জন্য ক্ষমা ও সম্মানজনক জীবিকা রইয়াছে যারা পরে ইমান আনিয়াছে হিজরত করিয়াছে ও তোমাদের সঙ্গে থাকিয়া জিয়াদ করিয়াছে তাহারাও তোমাদের অন্তর্ভুক্ত এবং আত্মীয়গণ আল্লাহর বিধানে একে অন্য অপেক্ষা অধিক হকদার নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সম্যক অভিহিত